আনাস রজিল্লাহ তু আলাহতে বর্ণিত তিনি বলেন তারা আগুন জ্বালানো এবং ঘন্টা বাজানোর কথা উল্লেখ করলেন তখনই তারা ইয়াহুদি ও নাসারাদের কথা উল্লেখ করলেন অতপর বিলাল রজিল্লাহ তু আলাহকে আজানের শব্দগুলো দু দুবার করে এবং ইকামতের শব্দগুলো বেজোর করে বলতে নির্দেশ দেয়া হলো।